আপনারা যে যেখানে থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের একটি বৃহৎ কায়দা এবং নীতি আল অমুরুবে মকা তথা নিয়ত দ্বারাই কর্ম নিরূপিত হয় এ বিষয়টি সম্পর্কে দর্শক আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে এই নিয়ত বিষয়ক হাদিসটির যে গুরুত্ব সেটি বিশেষ করে ইমামাল আলু বিনিয়ত এ হাদিস সম্পর্কে ওলামাইকের রামের বহু বক্তব্য রয়েছে ইমাম শেফ রাহানাহুল্লা বলেছেন যে এই হাদিসটা অধ্যায়ে নিহতের বিষয়টা এতটা সম্প্রসারিত এতটা সুদূর প্রসারী যে শরিয়ার যে কোনো অধ্যায়ে আপনি যান কেন সেখানে নিহতের একটা প্রতিচ্ছবি আপনি পাবেন নিহতের গুরুত্ব আপনি পাবেন নিয়তের প্রয়োজন আপনি পাবেন ইমাম সাফি রাহমা হল্লাহ সে কথাটি আমাদের কাছে তুলে ধরেছেন আর এই জন্যেই আমরা দেখি প্রখ্যাত মহাদগে সিনেকেরাম ইমাম বখারির মতো ইমাম নাববের মতো এবং আরও অনেক ইমাম তারা এই হাদিসটিকে তাদের গ্রন্থের শুরুতে স্থান দিয়েছেন ইমাম বখারি রাহমা হল্লাহ তার সাহেব বখারি নামে যে গ্রন্থটিকে আমরা চিনি জগৎজরাজার নাম সে গ্রন্থের প্রথম হাদিস ইনামাল নিয়াদ দিয়ে তিনি শুরু করেছেন এবং ইমাম নী তার এবং এই গ্রন্থগুলোতেও তিনি হাদিস দিয়ে শুরু করেছেন নিয়তের গুরুত্বের জন্য এ প্রসঙ্গে প্রিয় দর্শক একটি বিষয় আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনি আমি কি সবাই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিয়েছি আমরা আমাদের নতুন জেনারেশন আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়তের এই পরিশুদ্ধতা শেখাচ্ছি কিভাবে বেশি প্রায়োরিটি না দেয় যদি তারা খ্লাস পোষণ না করে তথা নিয়তের পরিশুদ্ধি যদি তাদের না আসে তাহলে এই মুসলিম উম্মার কিন্তু কোনো কল্যাণ নাই প্রিয় দর্শক সে বিষয়টি মনে রাখতে হবে নিয়তের এই যে এত গুরুত্বের কথাবার্তা এগুলো তো একাডেমিক কোনো বিষয় নয় এগুলো হচ্ছে সেই গুরুত্বের বিষয় যেটা আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে আমি যদি নিহতের পরিশুদ্ধতা অর্জন করি তাহলে আমার পরিবারের অন্য সদস্যদেরকে আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন আমার মা বাবা আমার অন্য আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই পরিশুদ্ধতা ছড়িয়ে দিতে হবে এবং তার ট্রেনিং দিতে হবে তার বিয় দিতে হবে এবং সেটাই কিন্তু এই নীতির মূল শিক্ষা এবং মূল লক্ষ্য সৈয়তি যেমন বলেছেন তিনি বলেছেন যে আইম হাদিস থেকে যারা হাদিসের ইমাম তাদের কাছ থেকে এই হাদিসকে সম্মান করার বিষয়টা মোতাবাতের পন্থায় মানে ধারাবাহিক পন্থায় প্রচুর লোকজনের কাছ থেকে এটা এসেছে এই হাদিস বিষয়টা দিনের একটা স্তম্ভ বা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ যার উপর দিনের আহকামগুলো স্থাপিত হয়ে আছে এবং ইমাম কাছ থেকে যতগুলো খাবার যতগুলো হাদিস এসেছে তার মধ্যে এই হাদিসের ফায়দার চাইতে বেশি ফায়দা আর কোন হাদিসে নেই এ হাদিস যতটা জামে যতটা ব্যাপক ততটা ব্যাপক আর কোন মানের স্কলার ইমাম বুখারি এই কথাটি বলেছেন প্রিয় দর্শক এই সব কিছুর আলোককে জন্য আমরা ডক্টর মোহাম্মদ সত্যিয়াল বর্ণ দেখে তিনি বলেছেন নিয়ত হচ্ছে মানুষের সকল আমুলের একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে সেরিয়াতের প্রত্যেক অধ্যায়ের এক একটা অ্যাক্সেস রয়েছে নিয়াতের দুটো অর্থ আছে একটা হলো স্বাভাবিক অর্থ সাধারণ অর্থ আরেকটা হল সার এই অর্থ বা ইসলামী শরিয়াতে নিয়াতকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে সাধারণ অর্থের মধ্যে কালবে সংজ্ঞা কেউ কেউ এভাবে দিয়েছেন মিনজেল যে অন্তর্কে জাগ্রত করা তার অন্তরে যে আগ্রহ তৈরি হয়েছে সে আগ্রহের সাথে সঙ্গতি রেখে কোন ভালো কাজকে আনায়ন করা এবং খারাপ কে মনের জাগরণে আল্লাহ নির্দেশ মানার জন্য বা মানাকে সামনে রেখে আল্লাহর কাছে সওয়াব আল্লা আনুগত্যের ইচ্ছা পোষণ করা করে আল্লাহ হওয়া যাতে করে আল্লাহর নির্দেশ সে মেনে চলতে পারে কিভাবে তার নির্দেশগুলো মানার মাধ্যমে এবং তার বর্জনের মাধ্যমে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ে সাধারণ অর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার মনের মধ্যে তার প্রবৃত্তির আলোকে যেটাকে ভালো মনে করে সেটা করার প্রতি আগ্রহী হওয়া যেটাকে খারাপ মনে করা সেটাকে প্রতিরোধ করা তো এইটা সত্যিকার ভাবে ভালো মন্দ হতেই পারে ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরা পরিভাষায় যে সংজ্ঞাটা এখানে আমরা পেশ করেছি সেটি হচ্ছে সুনির্দিষ্ট যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে পরিহার করে এবং যা নির্দেশ করেছেন তা বাস্তবায়নের মাধ্যমে সাধ্য মতো আল্লাহর আনুগত্য করা এবং তার কাছে স্বভাবের আশা করা ফলে এটা সুনির্দিষ্ট হয়ে গেল এটা হচ্ছে নিয়তের সংজ্ঞা নিয়তকে আমরা যখন নিয়তের কথা বলি তখন এবং আমরা আরো গভীরভাবে উপলব্ধি করব যখন দেখবো যে এটা হচ্ছে রবদিয়াতের মূল স্তম্ভিয়া রবদিয়া মানে হচ্ছে আল্লাহর বান্দা হাওয়া আল্লাহ হচ্ছেন মায়োধ আমরা হচ্ছে আবেদ অথবা আব সেখান থেকে এসছে আদ আর এটা আল্লাহর হক অর্থাৎ আমরা আল্লাহর আল্লাহ করা আল্লাহ নির্দেশের দাসত্ব উপর। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর বান্দা হয়ে তার নিয়তকে পরিশুদ্ধ না করে যে নিয়তের যে সংজ্ঞাটা আমরা দিলাম তার আলোকে তাহলে কিন্তু তার অন্তঃুদ্ধ হবে না এবং তার অন্তঃশুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হবে না এবং নিয়ত শুদ্ধ না হলে তার কোন আমলি হল না এবং তারা এবং সেই জন্য সাবধান যে শরীরের মধ্যে একটা অংশ আছে একটা পিণ্ড আছে যদি সেটা শুদ্ধ হয় তাহলে তোমার শরীরটা শুদ্ধ হবে আর যদি সেটা বিপর্যস্ত হয় নষ্ট হয়ে যায় তাহলে শরীরটা নষ্ট হবে সেটা হচ্ছে নিয়তের দিকে নির্দেশ করা হচ্ছে নিয়ত শুদ্ধ হলে আসলে শুদ্ধ হবে নিয়ত অশুদ্ধ হলে কাল অশুদ্ধ হবে বিপর্যস্ত হবে রোগগ্রস্ত হবে সুতরাং আমরা খুব সহজে অনায়াসেই বলতে পারি নিয়ত শুদ্ধ হলে অবদীয়ত সাব্যস্ত হবে নিয়ত অশুদ্ধ হলে আর অবদীয়তের বিষগুলো এছাড়াও এগারো নম্বরুদ্দিন বলো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এখলাসের সাথে দিনকে তার জন্য একনিষ্ঠ করে নিয়ে যেন এবাদত করি বিষয় আছে নিয়ত হচ্ছে। নির্ভেজাল করা নিজের যে মনস্কামনা আছে ইচ্ছা আছে সংকল্প আছে এটাকে নির্ভেজাল করা কার জন্য আল্লাহর জন্য নিয়ত পরিশুদ্ধতার প্রয়োজন আছে সুতরাং নিয়ত এবং এখলাস এটি অঙ্গ অঙ্গি জড়িত একটি বিষয় আরেকটি সুন্দর হাদিস যেটা সহিমের মধ্যে আমরা পাই রাসুল সাল্লাম বলেছেন এবং আমরের দিকে তাকান তাহলে অন্তরের দিকে কি দেখেন তিনি অন্তরের পিন্ট দিকে তো তিনি দেখেন আসলে দেখেন মানুষ অন্তরে কি পোষণ করছে সে কি সংকল্প পোষণ করছে কি ইচ্ছা পোষণ করছে তার চেহারা আল্লাহ এবং আল্লাহ প্রত্যেকের হাত দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন ইত্যাদি অতএব প্রত্যেকেই আসলে মূলত তার সুন্দর সৃষ্টি কিন্তু আল্লাহ সেই সৃষ্টির সৌন্দর্যের ভিত্তিতে মানুষের ভালো মন্দ নির্ধারণ তিনি নির্ধারণ করেন মানুষের নিয়তের ভিত্তিতে এবং অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ कत सुंदर भूत सफलता अर्जन करी अर्थनिप्रचार्मी मुक्त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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তে খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আজকের এই পর্বে যেখানে আমরা আলোচনা করছিলাম নিয়তের বিষয়গুলো নিয়ে আমরা নিয়তের গুরুত্বের উপর কোরআন এবং সন্ন্যার বেশ কিছু আরও দলিল এখানে পর্যালোচনা করেছি পাশাপাশি নিয়তের গুরুত্ব এটা প্রকাশ পায় আমাদের কাছে যখন আমরা দেখব যে নিয়ত বিশুদ্ধ ছাড়া আমলি কবুল হয় না আমাল সালেহ বা সৎ কাজ কিংবা যে কোনো ইবাদাহ যে ইবাদা তোর জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন বা আমল সালেহের কথা বলেছেন যাতে আমরা আমল সালেহের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখি সেই। মহান আল্লাহ তালা আমাদের আমল কবুল করবেন না একজন লোক ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে তাহলে তার জন্য বাকি থাকলা দুটো শর্ত একটা হলো এখলাস তথা নিহতের পরিশুদ্ধতা এবং নির্ভেজাল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহর জন্যই কোনো কাজ করা আর হচ্ছে মহানবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণ অর্থাৎ সুন্নার আদলে আমল সালে অথবাটা কমপ্লিট করা যাই হোক আমরা এই বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে নিজাত আসলে আমল কবুল হওয়ার একটা অন্যতম পূর্ব শর্ত সবাব পাওয়ার একটা অন্যতম পূর্ব শর্ত অতএব একজন মুসলিম কিভাবে তার নিয়তকে পরিশুদ্ধ করবে নিয়তের পরিচর্যা করবে এবং নিয়তের বিশুদ্ধতার তার নিজে নেবে অন্যকে দেবে এ বিষয়টা খুব সিরিয়াসলি আমাদের দেখা উচিত দর্শক আমরা এবার আলোচনা করব নিহত স্থান নিয়ে নিয়ত কোথায় করতে হয় মুখে নাকি হৃদয় দিয়ে যদিও আমাদের আলোচনায় কিন্তু এসে গিয়েছে কালবেের সাথে বিষয়টাকে আমরা রিলেট করেছি অর্থাৎ নিহত স্থান হচ্ছে অন্তর ইমাম এবনিতা রাহমাহুল্লাহ তিনি বা এটা সৃষ্টি হয় কিন্তু অন্তরে মন থেকেই তো আমরা ভাবি মন থেকেই তো আমরা সংকল্প করি অতএব এটা চাইলেও মুখ দিয়ে করা যায় না চোখ দিয়ে করা যায় না বা অন্য কোনো অঙ্গ দিয়ে করা যায় না সুতরাং আমরা যত নিয়তের কথা বলছি সব নিয়ত অন্তরেই করতে হবে একটা প্র্যাকটিস আমরা আমাদের দেশে দেখি আমরা যেমন আলোচনার মধ্য দিয়ে এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে নিয়ত যেহেতু অন্তরের কাজ অতএব মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই অতএব প্রিয় ভাইয়েরা এই ধারাবাহিক বর্ণনা আলোকে আমরা আপনাদেরকে অনুরোধ করব। আল উমুরুবেশেদিহা মানুষের সকল কর্ম সকল বিষয় নিয়র দ্বারা নিরপিত হয় এর অ্যাপ্লিকেশনে যাব এর দুটোকেশন আছে অর্থাৎ এর দুটো বাস্তবায়ন আছে একটা হচ্ছে আল কোন নিয়ত করল না তাহলে তার নামাজ হবে না অর্থাৎ নিয়ত করলো না তার প্রমাণটা কি অর্থাৎ সে আল্লাহ আকবর বলে গেল কিন্তু কি সালাদ পড়ছে কোন আক্তের সালাদ কিভাবে পড়ছে এগুলো কিছু তার মনে নাই সে পড়ে গেল দিকবিদিক হারার মতো এটা হলো ছে নিয়ত করলো না আমরা সেই সিদ্ধান্ত যদি না থাকে তাহলে তার নিয়ত থাকলো না তাহলে এটা হচ্ছে আলজানে এটা লিগাল দিক তাহলে তাকে আল্লাহ পক্ষ থেকে তার উপর আরোপ করা হবে এজিফ যে সে সালাদ আদায় করলো না তাহলে এইভাবে অন্যন্য নিয়তের ক্ষেত্রে আমরা বলবো যে যখনই কোনো সম্পাদন করা হয়। সেখানে যদি নিয়ত না থাকে তাহলে সব পাবে না। না আচ্ছা কি কি এমন উদাহরণ আছে যেখানে নিয়তের কারণে থাকলে সেটাকে বিধান দেওয়া হবে নিয়ত না থাকলে আরেকরকম বিধান দেওয়া হবে হ্যাঁ অবশ্যই আছে প্রিয় ভাইরা এটা আছে যেমন তলাকের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে যদি কিনায়া শব্দ হয় অস্পষ্ট শব্দ হয় যেমন স্ত্রীকে বলল তুমি ফ্রি আমি তোমাকে ফ্রি করে দিলাম অথবা বললো যে তুমি দেখো আমার ঘর ছেড়ে তুমি বাপের বাড়িতে চলে যাও তখন তাকে জিজ্ঞেস করা হবে আপনি কি এই কথা বলে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়দ করেছেন নাকি তালাক দেওয়ার নিয়দ করেননি এমনি বলেছেন কারণ এই কথাটা দুটো সম্ভাবনায় রাখে এই অবস্থায় যদি তিনি বলেন যে না আমি তালাক দেওয়ার উদ্দেশ্যে কথা বলেছি তাহলে এক তালাক হয়ে যাবে আর যদি তিনি বলেন যে না আমি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলিনি আমি এমনি সাধারণ হিসাবে বলেছি তাহলে কোনো তালাকি হবে না এটাই হচ্ছে লিগাল সাইট এটাই হচ্ছে এই কায়দার বা এই মূলনীতির দিকটা নিয়াত পরিশুদ্ধ করা নিয়াত পরিশুদ্ধ করবেন আপনার নিজের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহর কাছে সব লাভের স্বার্থে আর এই নৈতিক দিকটা পরিস্ফুট হবে যখন আপনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির আশা করবেন তাহলে আল্লাহ সন্তুষ্টির আশা করাটা এটা একটা নৈতিক বিষয় একজন ব্যক্তি যে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো প্রতিদান চায় না চায় মানুষের যিনি রব তার কাছে তাহলে এটা তো একটা মহান দিক এই দিকটা যদি কেউ পালন করতে পারেন তাহলে তার লিগাল সাইডের বাইরেও একটা বড় ধরনের অর্জন হবে এবং সেটা আমরা বোখারের একটা হাদিসে দেখি যখন এক ব্যক্তি এসে পথে তিনি বললেন্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তা যুদ্ধ করে এই যে আল্লাহর বাণী উচ্চকিত হবে অর্থাৎ শুধু আল্লাহকে উচ্চকিত করার উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্য নয় তাহলে সেই হচ্ছে আল্লাহর পথে সেই আল্লাহর পথে তাহলে এই হাদিসের মধ্য দিয়ে আমাদের কাছে এই কায়দার মরাল বা নৈতিক দিকটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে একজন ব্যক্তি এত বিশাল কাজ করে তার এই মরালিটি যদি একটা অত্যন্ত কার্যকর এবং এফেক্টিভ উপকরণ হিসেবে আমাদের জন্য একটা চমৎকার মেসেজ দিচ্ছে প্রিয় দর্শক ভাই এবং বোনেরা যেমন এক ব্যক্তি মসজিদে অবস্থান করছে এই মসজিদে অবস্থানটা কি জন্য এটা কি এবাদত হবে এটা নির্ভর করবে তার নিয়তের উপর সে যদি মসজিদে অবস্থান করে একটু ঠান্ডা হওয়ার জন্য বা তার এখন সময় কাটানোর কোথাও জায়গা নেই একটু মসজিদে বসে তার আরেকটা কাজ আছে করবে তাহলে এখানে তার কোন স্বভাব নেই এখানে সে বিশ্রামাগার হিসেবে মসজিদকে ব্যবহার করলো সেটা অবশ্যই জাহেজ কোনো অসুবিধা নেই কিন্তু সে স্বভাব পাবে না আরেকজন ব্যক্তি সে মসজিদে অবস্থান করছে হয়তো একই সময় তখন সে এতে কাহির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করছে তাহলে সে এতে কাফের স্বভাবটা পাবে তাহলে মসজিদে অবস্থান কারো হতে পারে বিশ্রামের জন্য কারো হতে পারে এতে কাফের জন্যে অথবা কেউ সালাতের এন্তারের জন্যে তখনও অবশ্য স্বভাব হবে তাহলে এখানে এই যে নিয়তের বিভিন্নতা এর মধ্যে কেউ স্বভাব পাবে কেউ স্বভাব পাবে না দুটো দুরকম হয়ে গেল একইভাবে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে ইচ্ছে করে যেটাকে তাতলে মতো আম্মেদ বা ইচ্ছাকৃত হত্যা বলা হয় তাহলে তার উপর কেসাস ফরস হবে কিন্তু সে যদি ভুল ক্রমে হত্যা করে তাহলে তার উপর কেসাথ আসবে না সামনে পেশ করব এক নম্বর হচ্ছে এটা কি একটা বড় আল উমর মাকস হা এর মতো একটা বড় কায়দা হিসেবে তিনি গণ্য করেছেন কিন্তু অন্যরা এই কায়দাটাকে আল অমুরুবে মকাস অর্থাৎ নিয়ত দ্বারা কর্ম নির্ধারিত হবে সেই কায়দার অধীনে এটাকে ছোট্ট একটা হিসেবে তারা উল্লেখ করেছেন নিয়ত ছাড়া কোনো সবাব পাওয়া যাবে না কোনো পাওয়া যাবে না তাহলে এটা আমরা মনে কোনো লাভ পাওয়া যাবে না অতএব যে কোনো ইবাদত যে কোনো আমলে সওয়ালে যদি সেখানে আল্লাহর কাছে স্বভাবের নিয়ত না করা হয় তাহলে তার কোনো স্বভাব হবে না দর্শক আমরা দেখি যে রাসুল সালের সাথে আশায় সে রামাদান ইসলাম পালন করলো তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে যায় তাহলে সবের আশাটা লাগবে এরকম আরো অনেকগুলো হাদিস তো রয়েছে যেখানে সহবের আশার কথা আমরা কিন্তু পেশ করেছিলাম সেগুলো তাহলে বুঝা গেলো যে না হলে সব পাবে না তাহলে এই এর উদাহরণস্বরূপ আমরা বলব যে কোনো কাজে এক নম্বর যদি আল্লাহ লাভের উদ্দেশ্য না থাকে তার কাছে সব লাভের উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু সব পাওয়া যাবে না আর যে কোনো সাধারণ কাজ সাধারণ বলতে মুবাহ কাজ হালাল কাজ পারমিটেড এমন কাজগুলো যদি আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে কিন্তু সব পাওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে যে এরপর আরেকটা কায়দা আছে এটা সুন্দর একটা বিষয় যে অকুদ মানে চুক্তি দুই পক্ষ যেমন বেচা কেনার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো চুক্তির ক্ষেত্রে ঋণ করা ঋণ গ্রহিতা এবং ঋণ অথবা বিবাহের মধ্যে যে চুক্তি বা দুই পক্ষের যে চুক্তি। এই ধরনের যে কোনো চুক্তির ক্ষেত্রে মূল লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে সংকল্পটা কি এবং অন্তর্নিহিত মর্মটা কি এখানে বাহ্যিক শব্দটা কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ বাহ্যিক শব্দের দিকে তাকানো হবে না এ হচ্ছে মোটামুটি এই কায়দার কিছু উদাহরণ আমরা চলে এসছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি হায়দা ওসালা মোহাম্মদ ও আল্লাহ রহমতুল করে কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ had schon da panch type apno samprachar raat 12 tay bangladesh e ptv bangla saturday's provide in britain